আবু কিলাবাহ রাজে আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একবার মালিক ইবনু হুয়াইরিশ রাজেলাহ তালাহু আমাদের এই মসজিদে এলেন তিনি বললেন আমি অবশ্যই তোমাদের নিয়ে সালাত আদায় করব। বস্তুত আমার উদ্দেশ্য সালাত আদায় করা নয় বরং নাবী সাল্লাহু আলহি সাল্লামকে আমি যেভাবে সালাত আদায় করতে দেখেছি তা তোমাদের দেখানোই আমার উদ্দেশ্য আয়ুব রহমতুল্লাহ আলাহি বলেন আমি আবু কিলাবাহ রহমতুল্লাহ আলহিকে জিজ্ঞেস করলাম তিনি কী রূপে সালাত আদায় করতেন তিনি বললেন আমাদের এই শাইখের মতো আর শাইখ প্রথম রাকাতের সাজদা শেষ করে মাথা উত্তোলন করতেন তখন দাঁড়ানোর আগে একটু বসতেন